আব্দুল্লাহ ইবনু উম হতে বর্ণিত যে এক রাতে কর্মব্যস্ততার কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈশার সালাত আদায় দেরি করলেন এমন কি আমরা মসজিদে অতপর জেগে উঠে আবার ঘুমিয়ে পড়লাম অতপর আবার জেগে উঠলাম তখন আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সাল্লাম আমাদের নিকট বেরিয়ে এলেন অতপর বললেন তোমরা ছাড়া পৃথিবীর আর কেউ এ সালাতের অপেক্ষা করছে না ঘুম প্রবল হবার কারণে ইশার সালাত বিনষ্ট হবার আশঙ্কা না থাকলে ইবনু উমর রদিয়াল্লাহ তা আলাহ তা আগে ভাগে বা বিলম্বে আদায় করতে দ্বিধা করতেন না কখনো কখনো তিনি ইশার পূর্বে নিদ্রাও যেতেন